साढ़े सात पुन समचारकाल सा नटे बीटी बांगलाय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 عليكم ورحمة الله الحمد রহমত লিকাতিল আলহামদুলিল্লা জালনা মিন ইমিন ও অনসলাল কিতা আল রসুল সিনা ও মৌলানা ও سيدنا বিনা মোহামদ محمد আবদুলিল্ আলহ আফদসলাত আসক তসলিম ও আল وعلى ও আসাহাবি আজমা আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন কারণ এই অন্তরের মালিক হচ্ছেন আপনি সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন কাছে দূরে সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক বালকবাদ ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন নিয়মিত আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান উপভোগ করছেন এর মাধ্যমে আমরা কোরআনকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার উপাদান খুঁজে নিচ্ছি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সুপ্রিয় দর্শক চলুন আজকের পর্বে আমরা গমন করি এবং সেখান থেকে শুরু করি যেখানে আমরা শেষ করেছিলাম গত পর্ব আমাদের পর্ব চলছিল আসবাবুল নজুলের উপর কোরআনে করিমের আয়াত বা সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানার গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আমরা যেখানে এসে থেমেছি তা ছিল যে কোরআনে করিমের প্রেক্ষাপট বা কারণ অনেক সময় এমন হয়ে থাকে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়ামকে প্রশ্ন করা হয় তিনি উত্তর দানে বিরত থাকেন কোরআনে পাকেন আয়াত নাজিল হওয়ার পর সেই উত্তর এসে যায় আবার কখনো এমন হয়েছে যে মূল কারণটি অনুদ্ঘাটিত থাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট আয়াত নাজিল হওয়ার পর আসল কারণটা জানা যায় প্রথমটির উত্তর আমরা দিয়েছি ইহুদিদের সেই প্রশ্নের উত্তরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল ইয়স আল উনা খানের রূপ সম্পর্কিত দ্বিতীয় বিষয়টির উপর আজকে আমরা আপনাদের সামনে উদাহরণ পেশ করছি আট নম্বর আয়াত মুনাফেকদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচিত হয়েছে সেখানেই মুনাফেকদের একটি বক্তব্য আল্লাপাক কোট করেছেন কোরআনের মধ্যে তাদের ষড়যন্ত্র রসুল সাল্লিয় বিরুদ্ধাচরণ সম্পর্কে সেখানে বলা হয়েছে আয়াতের অর্থানুবাদ কী ইয়াকলু তারা বলছে তারা মানে এখানে মুনাফিকরা রাজানা ইল আল মদিনা আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে এই মদিনা থেকে যারা সম্মানিত তারা বের করে দেবে যারা নিচু শ্রেণীর লোক তাদেরকে আজ নিচু শ্রেণী সম্মানিত্রেণীল যাদেরকে বলা হয় এই নাজিল হল জায়দ ইনু এই প্রসঙ্গে বলেন ইমাম বুখারি সেটাকে নিয়ে এসছেন জায়দ ই আকাম নিজে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইকে এ কথা বলতে শুনেছেন নিপতিত এবং একজন আমাদের মুখ দিয়ে সে কথা বের হওয়া মুশকিল আজল জালিল একজন মানুষ ছিলেন জৈদ এবনে আরান তিনি তার চাচাকে বিষয়টি জানালেন ফ আকবর আবিহীন নবী সাল্লী ওসাল্লাম চাচা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দৃষ্টিতে বিষয়টি নিয়ে এলেন যে আমার ভাতিচা এভাবে শুনেছে আবদুল্লাহ ইবনে উবাই এ কথা বলেছেন ফাদবী সাল্লি ওসাল্লামা জৈদান দেখুন নবীজি চাচার কথা অবিশ্বাস করেছেন এমনটি নয় কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয়দ ইবনে আর্কামকে ডেকে পাঠালেন ফবরাহীম আসাম জায়দ ইবিন আর্কাম সে যা শুনেছে তাই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকট ব্যক্ত করেছে আবদুল্লাহ ইবিন উবাই ও আসহাবিহি এরপর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম লোক পাঠালেন আবদুল্লাহ ইবিন উবাই এবং তার সাথীদের নিকট তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বললেন তারা কসম খেয়ে বললো স্বীকার করতে সাথে সাথে আবার কসম খেয়ে সেটাকে অস্বীকার করে কসম খেতেও তাদের দিতে হবে বর্তমান সময় আমরা তাই দেখতে পাচ্ছি এবং যারা বেশি বেশি এ ধরনের কসম খায় মনে করতে হবে তার মধ্যে কোন গড়লতা আছে আব্দুল্লাহ উবাই এবং তার সাথীরা কসম খেয়ে বলল যে আমরা কসম খাওয়া দেখে বাচ্চারে জানা ছিল না তাই তিনি তাদেরকে বিশ্বাস করলেন জায়দকে কিছু বললেন না কিন্তু রসুল উল্লাহ গায়েব জানেন না এখান থেকে এটাও একটা প্রমাণিত হল রসুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না আমাদের সমাজে অনেকে এই কথা বলে থাকে যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম গায়েব জানতেন না এই আয়েরটি তার সাক্ষী যদি নবীজি সাল্লাহসাল্লাম গায়েব জানতেন তাহলে আবদুল্লাহনি ওবাইকে জিজ্ঞেস করার কি দরকার ছিল জায়েদের কথা থেকে বিশ্বাস করলেই হয়েছে কিন্তু তাদেরকে ডাকলেন তাদের কসম দেখে তাদেরকে বিশ্বাস করলেন জায়দকে অবিশ্বাস করেননি কিন্তু জায়দকে কিছু বলেন আর সেই সূত্রেই আল্লাহ রব্বুল আলমিন দেখুন জয়দেবনে পক্ষে আয়াত নাজিল করলেন ফস্তাবান আল্লাহ রবুল আলমিন জয়দেবনে আথার সত্যতা ঘোষণা করে এর সত্যায়ন করেছেন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে হ্যাঁ আবদুল্লাহ এমনি ব্যক্ত বলেছে সুহান আল্লাহ দেখুন যদি এই ঘটনা আমরা না জানতাম তাহলে সঠিক মর্ম উদ্ধার করা আমাদের জন্য কঠিন হতো এটা একটা ঘটনার সাথে সম্পৃক্ত এরপরে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের একটি বিষয় আমরা নিয়ে আসি যে নজরুল এ কোরআনের উপকারিতার মধ্যে এও রয়েছে যে কোনো একটি বিষয়ে আত্মপক্ষ সমর্থন করা আত্মপক্ষ বুঝানোর ক্ষেত্রে যেমন এই সম্পর্কে একটা আয়াত আমরা দেখি ওর আনকারিম হচ্ছে আউজ বিজীবা বত্রিশতম আয়াত এটি বলা হয়েছে এখানে কি বিষয়টি ছিল আমরা এর আগে কিন্তু এই আয়াত দিয়ে কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার কারণ কি সেটা আমরা বলেছি এই আয়াতের মাধ্যমে কোরআন তার তিলের সাথে পড়তে হবে সেটা আমরা বলেছি ওই একই আয়াত দেখুন সবে নজুলের জন্য আমরা ব্যবহার করছি এখানে কি হলো আনফিরাস্লাহু আলী সাল আলহ্লামের ব্যাপারে একটা ঘটনাছিল সেই মিথ্যা ঘটনার অপনোদনের জন্য আল্লাহ রব্বুল আলমিন এ আয়াত নাজিল করেন যে কোরআনে পাক সম্পর্কে তারা বলছে যে তারা একসাথে কেন কোরআন নাজিল হলো না আল্লাহ পাক উত্তরে বলেন যে হ্যাঁ একসাথে নাজিল হয়নি এটাই ঠিক আছে কারণ এর মাধ্যমে আমি নবীজির অন্তরকে মজবুত করতে চাই শক্তিশালী করতে চাই একসাথে নাজিল হয়ে গেলে বিভিন্ন সময়ের প্রয়োজনে তাকে যে সৎসাহস যোগানো হতো সেটা আর থাকতো না এখান থেকেই আল্লাহ রাবুল আলমিন তাকে শক্তি জুগিয়েছেন যে ওরা যা কিছু বলছে বলে যাও বলে কিছু না ওরা মিথ্যা বলছে আপনি সামনের দিকে অগ্রসর এভাবে আল্লাহ রাবুল্ আলমিন কোরআনের মাধ্যমে আয়াত নাজিল করার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনা দিয়ে থাকেন আচ্ছা এরপরে আমরা আরও দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং সৌমেন নজরুলের আরও একটি উপকারিতা হল যে বান্দা যখন কোনো অস্থিরতায় পড়ে যায় কোনো পেরেশানিতে পড়ে যায় তখন তা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আয়াত নাসিল করেন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 لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك إن الحمد لله والنعمته والنعمته لك, وملك لك وملك কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা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 श प्रति मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंगे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 সুপ্রিয় দর্শক ফিরে এসেছে আবার বিরতির পর বলছিলাম যে অনেক সময় কোরআনে পাকের আয়াত নাজিল হচ্ছে মুসলমানদের পেরেশানি দূর করার জন্য অস্থিরতা দূর করার জন্য এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একবার সফরে ভ্রমে ছিলেন রসুল্লাহ এবং সেই সফরে তার সাথে ছিল আয়সার ইমাম বোকারী ঘটনাটি এইভাবে নিয়ে আনহা। সফরের মধ্যে আনহা তার গলার হারটা হারিয়ে ফেলেছিলেন ওহিয়া ফি বাদ আলীবাদ কোন এক ভ্রমণে তিনি তার সাথে ছিলেন সালি সাল্লাম নীতলা কি করলেন ওই হাটটা তালাশ করার জন্য পাওয়ার জন্য একটু অপেক্ষা করলেন ও আকাম আলাহ কিন্তু যে জায়গায় তারা অবস্থান করলেন এই স্থানটা পানির থেকে অনেক দূরে ছিল মানে আশেপাশে কোনো পানি ছিল না ফসাকালী কাই আবি বাকর তারা গিয়ে আবুবর আনহুর কাছে বলল যে আবুকর অবস্থা তো এই অর্থাৎ নামাজের সময় বা তাহার জন্য তাদের কাছে পানির কোনো ব্যবস্থা নেই আশেপাশে কোনো পানি নেই ফাদাকার হাদিস এরপর হাদিসটি বর্ণনা করেছেন ওয়াফি এই হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে ওই বিষয়টি পৌঁছে গেল সবাই পরেশান হয়ে গেলেন এখন কি হবে তাদের এই যে অস্থিরতা তাদের এই যে পেরেশানি আল্লাহ রাবুলা আলমিন এই পেরে দূর করার জন্য আয়াতের বিধান করে দিলেন এবং সম্পর্কিত এখানে এতটুকুই যখন তোমরা পানি পাবে না তখন পানির পরিবর্তে তোমরা পবিত্র বালুকার দিয়ে হাত মেরে তোমরা কি করতে পারো তাই এর মাধ্যমে মুসলমানদের তাদের অস্থিরতা দূর হয়ে গেল বলতেছেন মা বারাকা চিকুমা আল আবি বাকরিন আবু তোমাদের কারণেই আজকে এই বরকত আমরা পেলাম যে পানি পাওয়া না গেলে সেখানে কি করতে হবে তৈম্ম করতে হবে এভাবে আল্লাহ রবুল আলমিন ওরা আনের আয়াত নাজুল করেছেন এরপর আরও একটি আমরা জিনিস বুঝি যে একটি আয়াত কেউ বুঝতেছে সে আয়াতের এক অর্থ রকম বোঝা হচ্ছে আসলে সে বোঝাটা সঠিক নয় যে সঠিক অর্থটা কি হতে পারে শাহনে নজরুলের মাধ্যমে সেটা বোঝা যায় শাহন নজুল জানার মাধ্যমে সে তো বোঝা দেখুন এখানেই বড়ো প্রশ্ন সাহাবেকরাম রদিউল্লাহ তালাহ সময় কিন্তু এটা ঘুরতেছে একজনের আয়াতটা শুনে একরকম বুঝতেছেন কিন্তু শাহানে নজরুল অন্যরকম তার ব্যাখ্যা দিচ্ছে দেখুন আমরা দেখতেছি সেটার তার উদাহরণ হল কোরআনে কারিমের মধ্যে সোরয় বাঁকরার আয়াত একশো আটান্ন হজ সংক্রান্ত বা অমরা সংক্রান্ত উল্লেখ করেছেন এবং বলেছেন অতএল বৈতাম যারা হজে যাবে এবং অসুবিধে নেই পাহাড়ের মাঝখানে এর দ্বারা কি বুঝা গেল এর বুঝা গেল যে ফলা জুন যে তার উপর কোনো অসুবিধে নেই এতে তারা বোঝা যাচ্ছে যে হজ হোক অমরা হোক সাফা মারোয়ার সাই করাটা মুবাহের পর্যায়ে ওয়াচিপ না অথচ প্রতিটি মাঝভাবেই এই কথাটা বাধ্যতামূলক যে অমরা করুন অথবা হজ করুন সাফা মারোয়ার মাঝখানে সাই করতেই হবে নাহলে হজ পূর্ণাঙ্গ হবে না দম ওয়াচিপ হয়ে যাবে আচ্ছা কিন্তু আয়াত ফালা জুনা হিমা জুনা শব্দটার অর্থ হচ্ছে যে অসুবিধা না হওয়া মানে কিছু ছাড় আছে কিন্তু এখানে কি সেই অর্থ ব্যবহৃত হবে না আমরা কিভাবে জানলাম দেখুন পরবর্তীতে বলা হয়েছে আন আসমিন আসে সুলেমান বলছেন কল তু আনাসি মালিক মালিককে আমি প্রশ্ন করেছি আনি সাফাওয়াল মারুয়া সাফা এবং মারুয়া প্রসঙ্গে যখন ইসলাম হলো, তখন ওই জাহিলি সংস্কৃতি জাহিলি মানে রীতি নীতি সেটাকে আমরা বাদ দিলাম যেন আমরা ওই দুই পাহাড়ে কি করব না সহায় করব না দুই পাহাড়ে দুই মূর্তি ছিল ফা আনযাল আল্লাহ তাআলা তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন সাফাও ওয়াল মারওয়া মিন শুআরিল্লাহ وبِهذا عرف ان نفي الجناح ليس المراد به بيان الحكم وانما المراد بيان تحرجهم بامساكي منه এই আয়াত নাযিল হওয়ার পর হযরত Anas ibn যে এখানে সাফা মারোয়াতে সাই করার বিষয়টি আসেনি সাই করার বিষয়টি আসেনি বিষয়টি যেটা ছিল সেটা ছিল এই যে আমরা যে এই এটাকে জাহেরি সংস্কৃতি মনে করে ছেড়ে দিয়েছি আসলে এটাই আমাদের জন্য অসুবিধার কারণ হয়েছে এতে কোনো অসুবিধা নেই বলছে না তোমরা সাই করতে পারো সাই করলে এতে কোনো অসুবিধা হবে না এটা শরীয়তের একটি অংশ এবং সাফা মারোয়াকে সে আর বলা হয়েছে আল্লা শেয়ার বলা হয়েছে ওরা যেভাবে করতো তোমরা সেভাবে করো না তোমরা কি জানি বলে সেখানে মূর্তি ছিল মূর্তি সরিয়ে দাও সরিয়ে দিয়ে হজের একটা অংশ বা একটা অংশ তোমরা করবার এবং শুধু জোনা দিয়ে এখানে কেউ মোবাহ বা সুনত বা মুস্তাবেননি সবাই এই ব্যাপারে একমত যে সাফা মারুয়ার সাই করা সেটা হজ হোক অথবা অমরা হোক আমা তাহলে কি জানি বলে হুকুমটা এই আয়াতের মধ্যেই পাওয়া যাচ্ছে সেখানে কি বলা হচ্ছে আল্লাপাক ইসলামের একটু স্বীকৃতি দিয়েছেন আল্লাহ কি করতে হবে আমরা সাই করতে হবে সুপ্রিয় দর্শক যদি এই ঘটনাটা আমরা না জানতাম তাহলে আমাদের মধ্যে অনেকে হয়তো বলতেন যে সাফা মারুয়াতে সাই করার প্রয়োজন নেই কারণ আল্লাহ পাক বলছেন ফালা ঝুড়া হালি আইনই বা অসুবিধা নাই তোমরা যদি সেখানে তো অফ না করো কোন অসুবিধা নেই জানা না থাকার কারণে তারা হোঁচট খাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এটাই হল সমস্যা এতক্ষণ পর্যন্ত তো আমরা বলেছি যে কিভাবে নজরুল জানার উপকারিতা কি সেই উপকারিতাগুলো আপনাদের সামনে আমরা পেশ করেছে এখন প্রশ্ন আছা এই সব নুজুল এটা হচ্ছে সবের নজুল এটা যে শাহনে নুজুল এটা আমরা বুঝবো কীভাবে এটা বুঝার পদ্ধতি কী এখন আমরা সেভাবে আপনার কথা বলছি ওর আহানে পাকের সব নজুল বা শাহ নজরুল এটা বাস্তব একটা বিষয় এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই ওয়াহেদি এবং ওয়াহেদি বলছেন ওয়ালা ইয়াহেল আসবাবিন নুজুল ইতেহাদ করে কি জানা যাবে কোরআনের বাচন ভঙ্গি থেকে কি জানা যাবে উত্তর না এটা এমন একটি বিষয় যে বিষয়টি একমাত্র তারাই বর্ণনা করতে পারবে যারা সংশিষ্ট আয়াত অবতীর্ণের সময় উপস্থিত ছিলেন তারা ছাড়া অন্যদের পক্ষে ইশতেহাত করে শানজুর এটা হতে পারে ওটা হতে পারে বলা যাবে না বর্ণনা ভিন্ন ভিন্ন আসতে পারে এক একজন একেক বর্ণনা দিতে পারেন কিন্তু দেখতে হবে তারা কারা এটা ইশতেহাত দিয়ে সম্ভব নয় দেখতে হবে যারা বর্ণনা করছেন তারা কারা যেমন আবদুল্লাহ মোহাম্মদ সৌদ রাজিয়াল্লাহ তালু বলছেন কোরআনের আয়াত কখন কোথায় কার ওপর নাজিল হয়েছে আমি জানি আবদুল্লা আব্বাস রাজিউল্লাহ জানেন যারা উপস্থিত ছিলেন তাদের থেকে পরম্পরায় এই ঘটনাগুলো এই স্বভাবগুলো আসবে এখানে ইশতেহাদের কোনো দখল নেই সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে আবার শুরু করব কারণ এখন আমাদের সময় শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা এখান থেকে আবার শুরু করে আপনাদের সামনে সহাবি নজরুলের বিষয়গুলো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব তো যেটা আমরা জানলাম যে কোরআন বুঝতে হলে শান নজির জানতে হবে ওর আন বুঝতে হলে নজির কোরআন প্রেক্ষাপট জানতে হবে তাহলে আমরা কোরআনকে বুঝতে পারব এবং কোরআন থেকে উপকৃত হতে পারব। সুপ্রিয় দর্শক চলুন আমরা সেই কোরআনকে জানার জন্য বোঝার জন্য গবেষণা করার জন্য আমরা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে আমরা গ্রহণ করি এবং জানার চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন নাকুর তৌফিক দান করেন